মোয়াবিিয়াহ রাজিয়াল্লাহ তু হতে বর্ণিত তিনি বলেন আমি নাবি সালাল্লাহ আলাইস্লামকে বলতে শুনেছি আমার উম্মতের একটি দল সর্বদা আল্লাহর দিনের উপর অটল থাকবে তাদেরকে যারা অপমান করতে চাইবে অথবা তাদের বিরোজিতা করবে তারা তাদের কোনো ক্ষতি করতে পারবে না এমন কি কেয়ামত আসা পর্যন্ত তারা এই অবস্থার উপর থাকবে উমায় র হানি রহমতুল্লাহ আলহি মালিক ইবনু ইউহামির রহমতুল্লাহ আলহি এর বরাত দিয়ে বলেন মোয়াজ রাজিয়াল্লাহ তু আল্লাহ বলেছেন ওই দলটি সিরিয়ায় অবস্থান করবে মোয়াবিয়াহ রহমতুল্লাহ আলহি বলেন মালিক রহমতুল্লাহ আলহী এর ধারণা যে ওই দলটি সিরিয়ায় অবস্থান করবে বলে মুওয়াজ রজিলাহ তালাহু বলেছেন